অনুচ্ছেদারকবুল এরা গ্রহণযোগ্য হাদিস কে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে মামলিন বেহি মানে আমলযোগ্য হাদিস আর ওগের মামলি আমলের যোগ্য নয় এমন হাদিস তাহলে গ্রহণযোগ্য হওয়া সত্ত্বেও আমল যোগ্য নয় এমন হাদিস হতে পারে যেমন যে হাদিস রোহিত হয়ে গেছে মনসুখ হয়ে গেছে এবং আমল যোগ্য নয় এমন হাদিস এতে থেকে ওলমুল হাদিসের বেশ কিছু প্রকরণের দুইটি প্রকার বেরিয়ে আসবে ভাগ করা হলো সেটি হচ্ছে আলমহকামিফুল হাদিসেমসুখ আল মোহকামিফুল হাদিস ও না ফলমনসুখ ওহমা আর তা হচ্ছে আল মোহকামিফুল হাদিস মোহকাম মানে অটল হাদিস অটল মানে ওর অর্থ ঠিক আছে এবং তার উপর আমল করতে হয়তালিফুল হাদিস মানে মানুষ হাদিস আর মানুষ রোহিত কিরিত কোনটার উপর আমল করবেন দুই হাদিসের মধ্যে না যে রোহিত একটি হুকুম পরের হুকুম আগের হুকুমকে दिया चे। तो हुकुम पर कबर जियारत करासन और आगे हुकम छोहित जो हादिस सही निषेधर हाबिस कंतना जिया कबूर के जियारत कबुर निषेध करतम ए रखम अने আল মোহকাম ওখতালিফুল হাদিস বলছেন মহকাম আর মুখতালিফুলের শব্দ মহকামুন তাহলে মহকাম ইসিম মহুল মুামের জন্য আহ থেকে আহকামা মানে হচ্ছে কোন জিনিসকে বলিষ্ঠ করা মজবুত করা আতকানা মানে কোনো জিনিসকে বলিষ্ঠ মজবুত করা এমন মাকবুল গ্রহণযোগ্য হাদিসমা কি আছে दीस हदीस आज क्योंकि मिसलिहि बोला আর যদি এমন হাদিস ধরেন যে তার বিপরীত একেবারে নেই আর তার নিচেও নেই তাহলে যেমন খালার আর বনের মেয়ে একসাথে বিয়ে করা যাবে না ফুভু এবং ভাতিজিকে একসাথে এমন কোন হাদিস আছে সুধারাম সুধারণের হাদিস করানো রয়েছে এগুলি মহকাম অধিকাংশ হাদিস কিন্তু রকম। যে তার বিরোধী তার অনুরূপ বিরোধী হাদিস নেই এগুলি হচ্ছে অধিকাংশ পরস্পর বিরোধী সেগুলির সংখ্যা অত্যন্ত কম বিনিসবাতে মাজমুইল আহাদিস টোটাল সমস্ত হাদিসকে সামনে রাখলে সমস্ত হাদিসগুলিকে সামনে রাখলে দেখা যাবে যে হাদিসগুলি পরস্পর বিরোধী সেগুলির সংখ্যা তুলনায় শুধু কম নাই অতি অল্প ই এর বিপরীত এফাক মানে একমত হয়ে যাওয়া একরকম হয়ে যাওয়া আর ইতালাফ মানে মতানৈক্য বা বা মতানৈক্য বিরোধী হওয়া পরস্পর বিরোধী মানা কিন্তু অর্থের দিক দিয়ে এক রকম হাদিসের বিপরীত অর্থের দিক দিয়ে একপন্থী সেগুলিকে মোখালিফুল হাদিস বলেন ইস্তাহন दे समन्वय करा जो समन्वय समन्वय बुजाना ना परस्पर बिरोधी हदीस और एक ही रकम पर मध्य समन्वय তার বিপরীত হাসান যদি এইদিকে হয় তো তার বিপরীত হাসান হাদিস ফিল্মার তাবাতে মর্যাদার দিক দিয়ে এবং শক্তির দিক দিয়ে তার মতই ওনা কেজুর ফিল্মা কিন্তু অর্থের দিক দিয়ে বা তার বিপরীত সমন্বয় করা সম্ভব মিসারুল মুখতালিফ মহকাম তো স্পষ্ট যেমন উদাহরণ কিছু দিলাম মুখতালিফুল হাদিস মানে হাদিস সহি মকবুল কিন্তু তার বিপরীত তার মতই মানে তার বিপরীত হাদিস আছে দুটি হাদিস পরস্পর কুলক্ষণ নেই কোন কিছু কুলক্ষী নেই আর সংক্রামক ব্যাধি নেই মুসলিম হাদিসটি মুসলিম আছে হাদিস মা আর একটি হাদিস বা দেখলে যেমন একবারে হ্যাঁ পালাও জানিয়ে ঠিক তেমনি জানিয়ে পালাবে কাকে দেখলে কুষ্ঠ রোগী কে দেখলে বুখারি এই দুইটি হাদিস বোখারিতে আছে এই দুটি হাদিস সহি তাতে কি আছে দ্বন্দ্ব আছে তা আরজ লিয়ান প্রথম হাদিস প্রমাণ করে যে সংক্রামক ব্যাধি নেই ছমারি सर्दी लागले हाँची पड़े छोड़े अथवा छोचे छोटे छोटे नहीं हर यहाी प्रमाण करोहा प्रमाण करुष्ट रोगी देख ले पलााते हैं বিভিন্ন ভাবে সমন্বয় করার চেষ্টা করেছেন তার মধ্যে আলাই যেটাকে পছন্দ করেছেন সেটা এখানে উল্লেখ করব। আর তার খোলা আলী তার সার হচ্ছে সংক্রামক নেই আসলে সংক্রামক ব্যাধি নেই উটওয়ালা দের কে বলেছিলেন যখন বলছে যে উঁটের পালে একটা রোগা উঁট যে আছে। যারা এক ধরনের ঘা ঘা হয় পাচড়ার মতো ঘা যারা আসলে পরে পাচড়া কেন ঘা যদি ভালো মুঠের মধ্যে ঢুকে তাহলে ছোঁচের কারণে কি হয়ে যায় রোগাক্রান্ত হয়ে যায় ভালো উঠ গুলি এ কথা যখন বলেছেন নবীশালাম তার খণ্ডনে কি বলেছিলেন আচ্ছা প্রথম যে উঁটটি সেটা তো কোন পালে ছিল ওই উঁটটি কে কোথা থেকে সংক্রমণ হইল ওই উঠটার উপর কি করে রোগটা আসলো ওখানে কে সংক্রমণ করল তেমনি দ্বিতীয় তৃতীয় আরো যে পালের ওটগুলি হয়েছে। হয়েছে আল্লাহ আল্লাপাক রোগ দিয়েছেন দেখা যায় একটি বাড়িতে যখন মহামারী কলের একযুগ হইতো পাঁচজন সাতজনকে কলের হইতো দুজনকে হইল না যদি এই রোগের মধ্যে ক্ষমতা থাকত তো হয়ে যেত রাস্তা বন্ধ করার জন্য কারণ শৈতান সুযোগ নেবে এই ক্ষেত্রে আল্লাহ না করে কুষ্ঠ রোগীর সাথে কখনো বসে খেয়েছেন আর তারপরে দু বছর পরে ছয় মাস পরে আপনাকে কুষ্ঠ রোগ হয়ে গেল ইমান খারাপ হয়ে রাস্তা বন্ধ করে দাও তবে कारण्तिदान मान प्रथम आल्लाके संक्रामक व्याधि हिसाब से नए संक्रमण कर रोग आसें अस्वीकार हादिसे ফাইয়ার জন্য ওর জাল কি হয়ে যাবে ভ্রান্ত বিশ্বাস আমি ওর সাথে সংক্রামক ব্যাধি আছে যদি এর সাথে আমাকে এই রোগ হইতো না আল্লাহ লাফাক যে দিনওয়ালার রোগ এটা ভুলে যাবে ফায়াক তখন সেই ব্যক্তি গুণাগার হয়ে যাবে তার ইমান খারাপ হওয়ার কারণে তার এতে বিশ্বাস খারাপ হওয়ার কারণে হয়ে যাবে আগে থেকে বলা হয়েছে তুমি বাবা তুমি কুষ্ঠ রোগীর কাছে কারণ এই একটি তাহলে সমন্বয় হলো সমন্বয় বুঝতে পারলে আর একটি হচ্ছে যে মানুষ দুই প্রকার এক দুর্বল ইমানের মানুষ এক হচ্ছে পাকা ইমানের মানুষ যে দুর্বল ইমানের লোক তাহলে কুষ্ঠ রোগীর কাছে বসিও না কারণ তোমার আল্লাহ না করে আল্লাহ মজবুত আল্লাহ দিয়েছেন আমি ওই কলেরা রোগীর খিদমত করেছি বসন্ত রোগী খেদমত করেছি সেজন্য হয়েছে না আমি ডায়রিয়া রোগীর পাশে ছিলাম বা হাঁচি পড়েছে আমার সামনেও সেই আমাকে ভাইরাস না ওই সবাই বিশ্বাস করি এছাড়াও বেশ কিছু সমন্বয় বলা হয়েছে মুখে মুখে আর একটি সমন্বয় বলে দি দুই হাদিসের মধ্যে কারণ আজকালকার মেডিকেল প্রমাণ করেছি সংক্রামক ব্যাধি আছে মেডিকেল প্রমাণ করছে সংক্রামক ব্যাধি এটা তো হাফিজের কথা বছর আগের কথা তাই না তখন মেডিকেল তেমন ছিল না কিন্তু ব্যাধি কিছু আছে চুলকানি পাচারা হয়ে আছে ওর পাশে যদি ঘষাঘষি করেন বসেন শন তাহলে চুলকানি হইতে পারে এগুলো জিনিস পরীক্ষিত দেখা যাচ্ছে এবং এটা আপনার মেডিকেল মেডিকেল বলছে আজকাল তাহলে মেডিকেলকে তো পুরোপুরি অস্বীকার করা যায় না তার আগে অস্বীকার করা যায় না সেই জন্য বলতে হবে এই ক্ষেত্রে যে একটি সমন্বয় যে বলেছেন যে ব্যাধি নেই মানে এই ব্যাধির মধ্যে এই ক্ষমতা নেই যে সরাসরি সে সংক্রমণ করে চলে যেতে পারে এই ক্ষমতা নেই বরং আল্লাহ যদি সেটাকে কি করেন কারণ হিসাবে করেন তাহলে সেই কারণ হবে আর না হলে হবে না আর যে হাদিসে বলা হয়েছে যে কুষ্ঠ দেখলে পালাও কি জন্য বলা হয়েছে যে কখনো কখনো এই পাশাপাশি এই জন্য বিকেল কোন এলাকায় কোনো শহর যে মহামারী আসে তো কি বলেছেন যদি সেই শহরের অধিবাসী তুমি হও তাহলে অন্য শহরে পালাইও না কারণ অন্য শহরে যদি পালাও এই রোগ নিয়ে অন্য শহর তুমি আবার ছড়িয়ে দেবে আর যদি অন্য শহরে থাকো শুনতে শহরে আল্লাহ না করে চিটাগাং শহরে ব্যাধি ছড়িয়েছে আর ঢাকায় আপনি থাকেন সোনার পরে আপনি আবার চিটাগাং যেন না কোনো আত্মীয় বাড়ি যাওয়ার উদ্দেশ্য ছিল অথবা সেখানে আহ কোন আপনার ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যাওয়ার উদ্দেশ্য ছিল না এখন যাব না ফেলা তো খুলো নিষেধ করেছে। তো যার আশেপাশে আসতো কিন্তু অনেক লোক রাস্তা দিয়ে হাঁচি পড়ছে আর তার মধ্যে দিয়ে যাচ্ছে কিন্তু অনেকেই সর্দি ধরে না ভাইরাস হয় না আবার কিছু লোকে ধরে নিচ্ছে তাহলে এই রোগগুলি সাধারণত সংক্রামক রোগ কিন্তু এর মধ্যেই ক্ষমতা নেই যে সকলের মধ্যে ঢুকে যাব যদি শুনেছেন বসন্ত না দেখেননি বসন্ত তো অনেক আগে উঠে গেছে বসন্ত আমিও দেখিনি কিন্তু কলেরা দেখেছি কলেরা মহামারী গোটা গ্রামে বিশ জন জন চল্লিশ জন কলেরাতে মরে গেল ঢালাহারে ডায়রিয়ার বেশি তো এর ক্ষমতা নেই পাক যদি ইচ্ছা না করেন আর এটা হচ্ছে ঠিক তাহলে মেডিকেল সায়েন্স আর হাদিসের মাঝে সমন্বয় হয়ে যাবে হাদিস আপনার ঠিক আছে নবীরা কথা আর মেডিকেল সায়েন্স বাস্তবে দেখছি ঠিক আছে কোনোদিন মিথ্যা প্রমাণ হয়ে যেতে পারে কারণ নবিশ্বাসনের কথা মিথ্যা প্রমাণ কোনোদিন হবে না কিন্তু সাব্যস্ত করে দিচ্ছে ওরাই নিজেরাই ২৫ বছর 30 বছর আগে যেই তত্ত্ব তারা দিয়েছে সেটা আজকে অস্বীকার করে দিচ্ছে তারা নাই তো নাই একযুগ মনে আছে ছোট কাল ডাক্তারের কাছে গেলে এটা খেও না ওটা খেও না এমন করে ডাক্তার মুখস্থ এত তাড়াতাড়ি বলতো যে লবণ খাবে না পেঁয়াজ খাবে না এই খাবে না আমি তো আসতে বলছি ওর আরো তাড়াতাড়ি বলতো মনে আছে কিনা কোন ডাক্তার কাছে এখন যে জিজ্ঞাসা করেন হাসবে না না কিছু কিচ্ছু নিষেধান তখন কারণ এখন কারোর ঠান্ডা নিষেধ করতো বাংলাদেশও বলছে আরবে বলছে পার্থক আছে কিন্তু পার্থক আছে আবহাওয়া জ্বর যদি হয় তো আরব দেশ মরুভূমি দেশ গরম দেশ এই দেশের আবহাওয়া শুষ্ক এই দেশে গোসল করলে জ্বর ভালো হবে आबहवा करे। पानी बाष्प आज जल बाष्पान बाष्प आबहवा आब हवा गोसल करना सूत आबहवा खेल कर नबी कर जर है तो पानी डुबा मान गोसूल दवा भाई भारत उपमहदेश प्रजोज्य है सब क्षेत्र িয়া হয়ে যেতে পারে এখানে নেমোনিয়া হয়তো এখানে বর্ষাকাল নেই সারা বছর গোসল করা চলবে এখানে বিকালবেলা সন্ধ্যাবেলা গোসল করেছে কোনো ক্ষতি হয় না দেশে গিয়ে তিনটা দিন যদি রাত্রে গোসল করেন তো অবস্থা খারাপ যারা আসছেন দেশ থেকে বুঝতে পারছেন গোসল করে তাই না সে তো দু চার সপ্তাহ থাকছেন শিশু বাচ্চাদের মন কথাগুলো কতটা ঠিক না শিশুদের মন ভুল সামনে এক মহিলা বললো যে তার গতি কাসেয়া ছেলেকে বলছে নবীন তার বাড়ি গেছেন মহিলা বলছে যে আসো বাচ্চাকে বলছে ধরার জন্য এসো কিছু দিব তোমাকে দিব নাম বললেন তোমার মুঠে কিছু আছে দিবে বলছে হ্যাঁ দিব যদি তুমি তাকে কিছু না দিতে যাবে না তিনটি বলেছেন চতুর্থ ক্ষেত্র নেই আর তার ক্ষেত্রেও সরাসরি মিথ্যা না বলে তৌরিয়ার কথা একটু মাকা করি কথা বল এবারে আমার ইসলামের তিনটি মিথ্যার ব্যাখ্যা শোনেন এবারে আমার কি বলেছিলেন প্রথম मन उस, मेजाज मानसिक रोग मानसिक रोग शार रोग चाहते मारा शुरू रोगे घुम आ रोग था घुम आसे ना घुम हराम सब ची बड़ो